السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رحمة للعالمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شبه <شوف> لدرشوك سلطة أبعال في رياشتيا أبنى درشامن <همني> صحيح البخاري شن در শিষ্টাচার পর্ব নিয়ে আমরা আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব বাবন বাহিম বিতার সম্পর্ক রাখার বিনিময়ে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এ প্রসঙ্গেই এ অধ্যায় এ অধ্যায়ে ইমাম বুখারি রহমাহ হাদিস নিয়ে এসেছেন হাদিস নম্বর পাঁচ নম্বর হাদিস প্রসিদ্ধ সাহাবি আমরুবনুল্লাহ সলাদি আল্লাহ আনহু তিনি বর্ণনা করেন তিনি বলেন আমি আল্লাহ রাসুল সাল্লামের কাছে শুনেছি তিনি আওয়াজের সাথে স্পষ্ট করে বলেছেন গোপন ভাবে বলেননি কি বলেছেন আমার বাবার বংশধরেরা তারা আসলে আমার কোনো বন্ধু না আমার বাবার বংশধর যারা তারা বন্ধু নয় আমার এর অর্থ আমার বাবার বংশধর যারা অমুসলিম ইসলাম গ্রহণ করেনি তারা অমুসলিম হওয়ার কারণে আমার কখনো বন্ধু হতে পারে না ইনামাওয়ালি বরং আমার প্রকৃত বন্ধু হলেন আল্লাহ আল্লা সবহান এবং যারা সত্যিকার মমিন রয়েছেন তারাই তবে আমার বাবার বংশধেরা যদি আমার বন্ধু নাও হয়ে আমি কি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করব না কখনো নয় লাহুম রাহিমুন তাদের সাথে আমার আত্মীয়তা সম্পর্ক রয়েছে আহুলোহা বেলা তাদের সাথে আমার আত্মীয়তা সম্পর্ক রয়েছে এই আত্মীয়তা সম্পর্কের সূত্রেই শুধু আমি তাদের সাথে যোগাযোগ রাখি তারা অমুসলিম হয় অমুসলিম হওয়ার কারণে তারা আমার বন্ধু নয় তাদের সাথে আমার গভীর কোনো সম্পর্ক নেই কিন্তু তাদের সাথে আমার আত্মীয়তা সম্পর্ক রয়েছে রক্তীয় সম্পর্ক রয়েছে তাই তাদের সাথে এই সম্পর্কের সূত্রেই শুধু সম্পর্ক রাখছি এই সম্পর্ক যদি না থাকত তাহলে আমি মমিন হওয়ার কারণে তারা অমুসলিম হওয়ার কারণে কোনো সম্পর্ক হয়তো থাকত না সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে এ হাদিস আমাদেরকে স্মরণ করে দিচ্ছে রক্তীয় সম্পর্ক থাকার কারণে একজন আরেকজনের সাথে সম্পর্ক বজায় থাকবে তবে ইমানই সম্পর্ক হওয়ার কারণে যে গভীর সম্পর্ক তৈরি হবে সেই সম্পর্ক নয় শুধু আত্মীয়তা সম্পর্ক রক্তীয় সম্পর্ক ছিন্ন করা যায় না এজন্যই কিছুটা সম্পর্ক থাকবে আর যাদের সাথে রয়েছে ইমানি সম্পর্ক এবং রক্তীয় সম্পর্ক তাদের সম্পর্ক তো হতে হবে আরো সুমধুর আরো সুগভীর সম্মানিত দর্শক শ্রোতা এ পর্যায়ে আমরা আরেকটি অধ্যায় শোনার চেষ্টা করব হেমাম বখারি রহম্লা আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় এ পর্যায়ে নিয়ে এসেছেন বা তারা সম্পর্ক আপনিও তাদের সাথে সম্পর্ক রাখেন এটা কিন্তু পক্ষে আত্মীয়তা সম্পর্ক রক্ষা নয় আপনার সাথে সম্পর্ক রাখেন এজন্য আপনি রাখেন এটার নাম আত্মীয়তা সম্পর্ক নয় বরং আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা এর অর্থ হলো যারা আপনার সাথে রাখে তাদের সাথে রাখবেন সাধারণ বিষয় যারা আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না তবু আপনি তাদের সাথে সম্পর্ক রাখবেন এটাই হলো আসল আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার বিষয় তাই তিনি অধ্যায় পেঁধেছেন বিল মুফি কেউ সম্পর্ক রাখে তাই আপনি তার সাথে সম্পর্ক রাখেন এটার নাম আসলে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা নয় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন হাদিস নাম্বার 5951 নাম্বার হাদিস এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা আল ওয়াসিল বিল মুকাফি ওয়ালাকিন আল ওয়াসিল আল্লাজি اذا কুতাত রাহিমহু ওয়াসালহা লাইসা আল ওয়াসিল একজন আরেকজনের সাথে সম্পর্ক ভালো রেখেছে আত্মীয়তা তাই রেখেছেন আপনি আপনার সাথে কেউ রেখেছে তাই রেখেছেন এটার নাম মূলত প্রকৃত আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা নয় বরং প্রকৃত আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা হলো আল্লাহ প্রকৃত আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা হলো আপনার সাথে যখন আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা হবে আপনার কোন আত্মীয় সম্পর্ক ছিন্ন করে বজায় রাখে না আপনি তার সাথে সম্পর্ক বজায় রাখবেন এটার নাম হলো প্রকৃত আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা শ্রোতা লক্ষ্য করুন ইসলাম যে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার দিয়েছে। আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার কারণে যে ফজিলতগুলি আমরা জানলাম আল্লাহ রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি তার রেজেকে সচ্ছলতা চায় যে ব্যক্তি তার আয়ুতে বৃদ্ধি চায় সে যেন আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে এর মানে আপনার সাথে কেউ আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করলে আপনি তার সাথে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবেন আল্লাহ রাসুলসাল্লাহ আলসালাম বললেন যে ব্যক্তি জান্নাতে যেতে চায় সে যেন আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে অতএব আপনার সাথে যে দুর্ব্যবহার করে আপনার সাথে সম্পর্ক বজায় রাখে না তবু আপনাকে তার সাথে সম্পর্ক বজায় রাখতে হবে আপনি বলতে পারেন যে আমার সাথে শত্রুতা পোষণ করছে যে আমাকে কষ্ট দেয় আমাকে ব্যথা দেয় আমাকে জুলুম করে তাহলে আমি কিভাবে তার সাথে সম্পর্ক বজায় রাখবো জবাব হ্যাঁ আপনাকে কষ্ট দেয় কিন্তু আপনি তাকে কষ্ট দিবেন না আপনাকে জুলুম করে কিন্তু আপনি তাকে জুলুম করবেন না হতে পারে আপনার এই সদাচরণের কারণে সে তার জুলুমকে উপার্জন করবে হতে পারে আপনার এই সদাচরণের কারণে সে আপনাকে আর কষ্ট দেবে না কমপক্ষে মৌখিকভাবে আপনি তার সাথে অবশ্যই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন দেখা হলে সালাম বিনিময় করবেন যদি মুসলিম হয়ে থাকে অমুসলিম হলে ভালোমন্দ মন্দ বিনিময় করবেন সে কখনো বিপদগ্রস্ত হলে আপনি তার সম্ভব সাধ্য অনুযায়ী সহযোগিতা দেওয়ার চেষ্টা করবেন তাকে ভালো পরামর্শ দেবেন তার বিরুদ্ধে কাউকে সহযোগিতা দেবেন না এটাই হচ্ছে তার সাথে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা সুতরাং আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা আমরা মনে করছিলাম খুব সহজ বিষয় না একটু কঠিন রয়েছে কেনই বা কঠিন হবে না যার বিনিময় আপনি জান্নাত পেতে চাইবেন তাহলে তো কাজটি অবশ্যই একটু কঠিন হতে হবে যার বিনিময় আপনি আপনার রেজেকে সচ্ছলতা পেতে চাইবেন তাহলে তো কাজটি একটু কঠিনই হতে হবে যার বিনিময় আপনি আপনার আয়ু বৃদ্ধির মতো নিয়ামত পেতে চাইবেন হলে তো একটু কঠিনই হতে হবে আসুন আমরা যেন পরস্পরে এভাবেই আত্মীয়তা সম্পর্ক বজায় রেখে আমরা প্রকৃত আত্মীয়তা সম্পর্কের বজায় রাখার যে ফজিলত যে মর্যাদা যে উপকারিতা সেটা যেন লাভ করতে পারি আল্লা সুবাহ আমাদেরকে সে তফিদান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা এরপরে ইমাম বকার রাহেমহল্লা আরেকটি অধ্যায় বেঁধেছেন বাবুন। মানওয়াল রাহেমাহ ফের কে সোম্মা আসলামা বা রাহেমাহ ফিরকে সোম্মা আসলামা অর্থ হল কোন ব্যক্তি অমুসলিম আত্মীয় স্বজন অমুসলিম এখন অমুসলিম থাকা অবস্থায় সে আত্মীয়তার সম্পর্ক যদি বজায় রাখে তাহলে এর কোনো প্রতিদান পাবে কি না আমরা আগেই বলছি। কোন ব্যক্তি ইসলাম গ্রহণ না করা পর্যন্ত সে কখনো তার কর্মের কোনো সঠিক প্রতিদান সে পাবে না সঠিক প্রতিদান পাওয়ার জন্য শর্ত হলো অবশ্যই ইসলাম গ্রহণ করতে হবে অধ্যায় হলো কোন ব্যক্তি অমুসলিম অবস্থায় যদি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেই এই ভালো কাজটি করেছে এরপর সে এখন ইসলাম গ্রহণ করল এখন তো সে অমুসলিমের সাথে আত্মীয়তা সম্পর্ক সম্ভব অনুযায়ী বজায় রাখবে যোগাযোগ রাখবে ইসলাম গ্রহণ করার পূর্বে যে সে আত্মীয়তা সম্পর্ক বজায় রেখেছিল এর কোন কি না এটাই মূলত ইমাম বুখারি রহমা হল্লাহ এ অধ্যায়ের মাধ্যমে বোঝাতে চাচ্ছেন জবাব ইমাম বুখারি রহেমা হল্লাহ এ মর্মে হাদিস নিয়ে এসেছেন সে হাদিসটি এর জবাব দিয়ে দিচ্ছে হাদিস নিয়ে এসেছেন পাঁচ হাজার নয় শত বিরানব্বই হাদিস হাদিসটি প্রসিদ্ধ সাহাবি হাকিম বিন হেজাম রদি আল্লাহ তাল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল আলিহসাল্লামকে একদা হাকিম বিন হেজাম রদি আল্লাহ জিজ্ঞাসা করলেন এমন কিছু ভালো কাজ রয়েছে যেই ভালো কাজগুলি আমি জাহিলি যুগে থাকা অবস্থায় করতাম তাহলে রাসুল সাল আলিহসাল্লাম আমার সেই জাহেলি যুগের কাজগুলির মূল্যায়ন কি হবে যেমন মিনশেলিনাতিন ওয়া সদাকাতিন জাহেলি যুগে আমি যেগুলি করতাম আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতাম দাস আজাদ করতাম দান সৎকা করতাম সেগুলির হুকুম কি সুপ্রিয় দর্শক শ্রোতা এ পর্যা আমরা একটু বিরতির জন্য যাচ্ছি বিরতির পরে আবার আমাদের বাকি অংশ আমরা আলোচনা শুনব ইনশাল্লা আসসালামুক রহমাত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 थ जार सम्पर्ल्ला मूल्यबोधे अभावेतन जीवन जापन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 সোননাথকে বলুন এই সমস্ত বেদাতে আমুলকে বর্জন করতে হবে মুজ্ফার বেন মোহসিনের সঙ্গে সোন্নাথ বিরোধী কাজের সঙ্গে আপনি কখন আপোষ করতে পারেন পারেন না समस्त मानूष के इसलम छायजट कर चेस्ट कर प्रया परुम वरम सु বিরতির পূর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা শুনছিলাম সাহাবি হাকিম অবন হেজাম রিয়াল রসুল সাল্লাহ আলাই্লামকে প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম আমি যা হেলি যুগে যখন ইসলাম গ্রহণ করিনি তখন বেশ কিছু কাজ ভালো কাজ আমি করেছি আমার সেই ভালো কাজগুলির কোনো মূল্যায়ন হবে কি না যেমন ভালো কাজের মাঝে আমি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতাম আমি দাস আজাদ করতাম আমি দান সৎকা করতাম এই ভালো কাজগুলি করতাম রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি বললেন ফি হালকান আমার জাহেলি যুগের সেই ভালো কাজগুলি করা হয়েছে সেগুলির কি কোনো প্রতিদান আমি পাব কওয়ালা হাকিমুন কালা রসুল্লাহি সাল্লাহ আলি সাল্লাম أسلام على ما صلاف من خير صحابي حكيم بن حزام رضي الله عنه بولن رسول صلى الله عليه وسلم تاك بولن جنراء قال أسلام تعالى ما صلاف من خير تمي جاهل جوگه اسلام ارپوروه جوتو بحلوكاز کري چه جو کنه تمي اسلام گرخن کري چه جاهل جوگهر شاب بحلوكاز کولي شوهو تمي جانا প্রবেশ করেছ সুবহানুল্লাহ আসলে দেখুন কি বিষয় অন্য হাদিসে আল্লাহ রাসুল সাল্লাম বলেন আল ইসলাম একজন মানুষ যদি ইসলাম গ্রহণ করে তাহলে তার ইসলাম গ্রহণ করাটা ইসলামের পূর্বে যত ধরনের সে অন্যায় করুক না কেন ইসলাম গ্রহণের পূর্বের সব অন্যায়গুলিকে মিটিয়ে দিবে সুবহানুল্লাহ কিন্তু ইসলাম গ্রহণের পূর্বে সে যত ভালো কাজ করেছে সেগুলি কখনো নষ্ট হবে না ইসলাম গ্রহণের কারণে সেই সব ভালো কাজগুলি সে ইসলামী জীবনের সাথে আবার সংযুক্ত হিসাবে পাবে সুহানাল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বিষয়টি মনে রাখতে হবে কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে এরপরে সে আবার মোর্তাদ হয়ে যায় তাহলে ইসলামী জীবনের ভালো কাজগুলি সে পাবে কিনা? জবাব না কোনো ব্যক্তি যদি মোরতাদ হয়ে যায় তাহলে তার ইসলামী জীবনে যত ভালো কাজ করেছে সবগুলি তার বাতিল হয়ে যাবে সেগুলি সে কখনো পাবে না কিন্তু জাহিলি যুগে যতগুলি সে ভালো কাজ করবে করার পরে যদি সে ইসলাম গ্রহণ করে তাহলে ইসলাম গ্রহণ করার কারণে যে জাহিলি যুগের যত রকমের সে ভালো কাজ করেছিল সব ভালো কাজগুলি আল্লা সানা হাত তালা তাঁর জীবনে সম্পৃক্ত করে দিবেন। তো ঠিক ইমাম বুখারি রহম্লা অধ্যায় এসেছেন কেউ মুশ্রেক থাকা অবস্থায় অমুসলিম থাকা অবস্থায় যদি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে এরপরে ইসলাম গ্রহণ করে তাহলে তার পূর্ব জীবনের সেই স্বভাবগুলি বা ভালো কাজের আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার যে প্রতিদান সেটা পাবে কি না এ হাদিস আমাদেরকে বলে দিচ্ছে রাসুলসাল্লাহ আলী হুসাল্লাম যেভাবে সিদ্ধান্ত দিলেন তাহলে পূর্ব যুগের অমুসলিম থাকা অবস্থায় আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার যে ভালো কাজ তিনি করেছেন ইসলাম গ্রহণ করার পরে তিনি সেই ভালো কাজের সোয়াব তার জীবনে পাবেন সম্মানিত দর্শক শ্রোতা অথবা আসুন আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা বিষয়টি কতই না গুরুত্বপূর্ণ বিষয় এ আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার মাধ্যমে মানুষ তার জাহেলি যুগের সেই কর্মেরও প্রতিদান ইসলাম গ্রহণ করার পরে সেই অতীতের প্রতিদান সে পাবে অতএব আমরা যদি আমাদের জীবনকে সুন্দর করতে চাই আমাদের ভবিষ্যৎকে সুন্দর করতে চাই আমরা যদি জান্নাতের পথকে উন্মুক্ত রাখতে চাই আত্মীয়তা সম্পর্ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই সম্পর্ককে আমাদেরকে অবশ্যই বজায় রাখতে হবে আত্মীয়তা সম্পর্ক মানুষ তার জীবনে যদি রেজেকের স্বচ্ছলতা চায় তাহলে তাকে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে হবে মানুষ তার জীবনে যদি তার আয়ুকে বৃদ্ধি করে নিতে চায় জীবনের সময়ে বরকত নিতে চায় কট পেতে চায় তাহলে তাকে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে হবে মানুষ যদি যান্নাত পেতে চায় তাহলে তাকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে আর আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার বিষয়টি আমরা পূর্বেই শুনেছি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার বিষয় একজন মানুষ আপনার কোনো আত্মীয় আপনার সাথে সুন্দর সম্পর্ক বজায় রেখেছে আপনিও তার সাথে সেই সুন্দর সম্পর্ক বজায় রাখবেন প্রকৃতপক্ষে এটার নাম আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা নয় তবে হ্যাঁ বজায় রাখা নয় বলতে আপনার সাথে যে সম্পর্ক বজায় রেখেছে তার সাথে যদি সম্পর্ক বজায় আপনি না রাখেন তাহলে কি এটি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা গণ্য হবে না অবশ্যই গণ্য হবে যদি আপনি সম্পর্ক বজায় না রাখেন তাহলে অবশ্যই আত্মীয়তা ছিন্ন গণ্য হবে কিন্তু আপনি তার সাথে আত্মীয়তা সম্পর্ক বজায় রেখেছেন সে যখন আপনার সাথে ভালো আচরণ করে এর বিনিময়ে আপনি ভালো আচরণ করতেছেন তার সাথে এটি সহজ তাই আল্লাহ রাসুলসাল্লাহ্লাম বললেন প্রকৃতপক্ষে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা হলো আপনার সাথে যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে যখন আপনি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবেন আপনি ছিন্ন করবেন না এটাই হচ্ছে প্রকৃতপক্ষে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার বিষয় আমরা আমাদের জীবনে আত্মীয়তা সম্পর্ক যেন সঠিকভাবে বজায় রাখতে পারি সে লক্ষ্যেই আমাদেরকে অগ্রসর হতে হবে সে লক্ষ্যে আমাদেরকে সচেতন হতে হবে আসলে ইসলাম এমন একটি জীবনাদর্শ ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা সকল দিক থেকে সম্পর্ককে সুসম্পর্ক গড়ে তোলার ইসলাম নির্দেশনা দিয়েছে ইসলাম নির্দেশ দিয়েছে প্রতিবেশীর সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে প্রতিবেশী যদি মুসলিম হয় তবু তার সাথে সম্পর্ক থাকবে প্রতিবেশী যদি অমুসলিমও হয়ে থাকে তবু তার সাথে সম্পর্ক থাকতে হবে প্রতিবেশী যদি নিকটাত্মীয় হয় তবু তার সাথে সম্পর্ক থাকবে ঠিক আত্মীয়তার সম্পর্কের বিষয়টাও একই আত্মীয়তার সম্পর্ক যদি তিনি মুসলিম হন তাহলে তো অবশ্যই তার সাথে দুই দিক দিয়ে সম্পর্ক থাকবে এক হলো ইমানি দৃষ্টিকোণ থেকে তার সাথে সম্পর্ক বজায় থাকবে দ্বিতীয় হলো আত্মীয়তার কারণে তার সাথে সম্পর্ক বজায় থাকবে তিনি যদি অমুসলিম হন কিন্তু রক্ত সম্পর্কীয় হন তাহলেও অমুসলিম হওয়া সত্ত্বেও তার সাথে আপনার সম্পর্ক থাকবে রক্ত সম্পর্ক হওয়ার কারণে সম্পর্ক ছিন্ন করার সুযোগ নেই যে সম্পর্কে আমরা আগেই বুঝেছি আল্লাহ রাসুল সাল বলেছেন আমার বাবার আত্মীয় যারা তারা আমার বন্ধু নয়। তারা আমার সুসম্পর্ক পাওয়ার অধিকার রাখে না প্রকৃতপক্ষে আমার সুসম্পর্ক পাওয়ার অধিকার রাখেন একমাত্র আল্লাহ সুহানা হওয়া তালা আমার সাথে সুসম্পর্ক পাওয়ার অধিকার রাখেন সওয়ালে হল মিনীন যারা সত্যিকারী প্রকৃতপক্ষে মমিন তারা কিন্তু আবুল্লুহা বেবালিহা আমি আমার বাবার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখব শুধু এতটুকু রক্তীয় সম্পর্ক হওয়ার কারণে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবো না সম্পর্ক বজায় রাখব সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা যেন ইসলামের এই মহান নির্দেশ ইসলামের এই মহান সম্পর্ক গভীর করার যে একটি মাধ্যম আমরা যেন আমাদের জীবনে সঠিকভাবে বজায় রাখতে পারি আল্লা সুবাহানা হাত আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমরা সতর্ক করেছি আবার আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার নামে যেন কখনো। ইসলামের নির্ধারিত সীমা লঙ্ঘন যেন না হয় আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার নামে আপনি আপনার খালাতো বোনকে মামাতো বোন চাচাতো বোন তাদের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলবেন এটার নাম আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা নয় অথবা আপনি আপনার মেয়ে মানুষ হওয়া খালাতো ভাই চাচাতো ভাই মামাতো ভাই তাদের সাথে আপনি সম্পর্ক অবৈধ সম্পর্ক করে তুলবেন এর নাম আত্মীয়তা সম্পর্ক নয় আপনি আত্মীয়তা সম্পর্ক যেমন বজায় রাখবেন তেমনইভাবে আপনাকে একজন মামাতো ভাইয়ের সাথে অবশ্যই আপনার রক্তীয় সম্পর্ক রয়েছে চাচাতো ভাইয়ের সাথে রক্তীয় সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক আপনি অবশ্যই বজায় রাখবেন সাথে ইসলামের সীমারেখা আপনি মেনে চলবেন আপনি তারা হলো আপনার জন্য মাহরাম তাদের সাথে খোলামেলা উঠা বসা চলাফেরা কথাবার্তার আপনার সুযোগ নেই কিন্তু আত্মীয় হিসাবে তাদের খোঁজখবর রাখবেন তাদের বিপদ আপদে সম্ভব অনুযায়ী সহযোগিতা দেওয়ার চেষ্টা করবেন এবং তাদের সাথে আরও যেভাবে সম্পর্ক যতটুকু রাখা যায় সেভাবে চেষ্টা করবেন এটি অবশ্যই একটি ইমানি দায়িত্ব সেই হিসাবে খেয়াল রাখতে হবে আসুন আমরা যেন আমাদের জীবনে ইসলামের সঠিক সীমা রেখার আলোকে আত্মীয়তা সম্পর্ক বজায় রেখে আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতের পথকে আমরা সুগম করে নিতে পারি আল্লা সুবাহানা হাতাল্লাহকে খুশি করে আমাদের রেজেকের স্বচ্ছলতা আমাদের আয়ু بردكور النتباري الله سبحانه وتعالى عمدر شكو الكشي توفيق دان قرون آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وفي حمدك أشهد أن لا إله إلا أنت وستغفرك وتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته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 এই দায়িত্ব পূরণ করুন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দান আপনারা দেখছেন পিস টিভি বাংলা